নাফি রহমাতুল্লা হতে বর্ণিত যে ইবনু উমা রদিলাহতালাহু যে ইলার কথা আল্লাহ উল্লেখ করেছেন সে সম্পর্কে বলতেন সময়সীমা উত্তীর্ণ হওয়ার পরে প্রত্যেকেরই উচিত হয় স্ত্রীকে সততার সাথে গ্রহণ করবে না হয় তালাক দেওয়ার সিদ্ধান্ত নেবে আল্লাহ আল্লাহতাল্লাহ আদেশ করেছেন